লা মানবতা সমাদর السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد عن أبي مالك الحارث ابن عاصم الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأني أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغضو فبايع نفسه فمعتقها মুসলিম। বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিসে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং শুরু করছি হাদিসের দর্শ আজকের এই পর্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রত্যেকটি ভালো কাজই একটি সদহা আর ভালো কাজ ভালো মানুষই তালাশ করে থাকে যারা সত্যের সন্ধানী। যাদের বিবেক জাগ্রত এবং যারা পরকালের চিন্তা করে থাকেন তারা অবশ্যই কল্যাণ কামনায় আগ্রহী থাকবেন এটাই স্বাভাবিক অত্র হাদিসটি বর্ণনা করছেন আবু মালিক আল হ্যারিস তিনি বলেন্লাহুল্লাহাদ পবিত্রতা ইমানের অর্ধেক ও আল্হামদুলিল্লাহি থামলা উল মিজান আর আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর এই ক্যালিমাটি নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয় ও সুভান আর সুবহান এই দুটি ক্যালিমা আসমান ও জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা সেটা নেকি তারা পরিপূর্ণ করে দেয় ও সলাত নূরুল আর সলাত হচ্ছে আলো নূর ও সদকাত বুরহানুল আর সদকা হচ্ছে দলিল ও সবরু জিয়াউন আর দৈর্য হচ্ছে রশনি। রোশনি কোরআনু হজ্জুন লেখা আওয়ালে আর কোরআনুল করিম হয় আপনার পক্ষে সাক্ষী হবে অথবা আপনার বিপক্ষে প্রত্যেক ব্যক্তি সে তা প্রাতহ করে করে সে তার নফসকে হয় বিক্রি করে দে অর্থাৎ কর্মব্যস্ততার ভিতরে হারিয়ে ফেলে কোহা কেউ আছে তাকে তার এই জীবনটাকে সে মুক্ত করে নে নেয় কোহা অথবা কেউ তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দে হারিসটি মুসলিম শরীফের শুধুও দর্শক বিন্দু हादीर प पट और सरल अनुबारे आसन हदीसर गुरुत्व सम्पर्के आज हदीसर मूल प्रतिपा उल्लेख करूर सदा प्रत्येक कल्याण ही सदाकर गुरुत्व सम्पर्सम एम एक जीवन विधान जा मानुष के सब समय कल्याणर प्रति उदबुध कर এবং যাবতীয় অকল্যাণ থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছে কল্লানের শুভ পরিণাম এবং অকল্লানের অশুভ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার ও সতর্ক করেছে অত্র হাদিসটি অনুরূপ একটি হাদিস এই হাদিসটির শুরুতেই যে বক্তব্যটি বলা হয়েছে সেটা হলো আর তহুর ও সতরুল ইমান তহুর বা তহারত পবিত্রতা সতরুল ইমান সতর অর্থ হল নিঃফ যেমন अपनारोस्दे आहमद तीन मिजिर अपना तरणिसफुलमान पवित्रता ईमान अर्थे कहारत पवित्रतार गुरुत्व कतानी यहाँ सहजे अनुमान करते शुद्ध दर्शकवृंद तहारत ववित्रतार गुरुत्व जे रखम अनुमान करते प्रयोजनता केवश्य वास्तवतार निीखे विचार करते तहारत ववित्रता এটা হচ্ছে সকল অ্যাবাদত কবুলের পূর্ব শর্ত কবুল হবে না তহারত ছাড়া পবিত্রতা ছাড়া এটা যদি আমভাবে আমরা ধরে নেই তাহলে আমরা বলতে পারি যে পবিত্র মাল ছাড়া আপনার সৎকা হবে না হেলাল ছাড়া সতকা হবে না পবিত্র মাল না খেলে আপনার অ্যবাদত কবুল হবে না সেটা অন্য কথা কিন্তু এখানে তহর বা তহারত যে পবিত্রতা সে প্রসঙ্গে আমরা বলবো যে এই পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা এবং অভ্যন্তরীণ পবিত্রতা তাহারত বা এই বাহ্যিক পবিত্রতা যদি বলি তাহলে সেটা হচ্ছে উজু এবং গুসলের মাধ্যমে নাপাকি দূর করে যে পবিত্রতা অর্জন করা হয় তা হলো তাহারত নাপাকি দুই প্রকারের একটা হচ্ছে হাদেসে একবর আর একটা হলো হাদসে আসহর যদি হাদসে একবর হয়ে যায় অর্থাৎ এমন নাপাকি যার জন্য গোসল ওয়াজীব সেই ওয়াজীব হলে আপনাকে গোসল করতে হবে আল্লাহ রবাহ বলছেন ওয়েং কুং তুং ফরু তোমরা যদি জুনুবি অবস্থা হয় তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো আর অর্জন করতে হবে গোসলের মাধ্যমে আরেকটা হাদসে আসগর বা ছোটো না পাখি সেটা হচ্ছে আপনার উজু টুটে যাওয়া উজু ভেঙ্গে যাওয়া এরকম যদি কারো ঘটে যেমন কারো বায়ুনঃসরণ হলো তাহলে তার উজু ভেঙ্গে যাবে অথবা উজু ভেঙ্গে যাওয়ার কারণ সময়ের কোনো একটি তার মধ্যে পরিলক্ষিত হল উঁজু ভেঙ্গে যাবে এই অবস্থায় উঁজুর মাধ্যমেই তিনি পবিত্রতা অর্জন করতে পারেন যেটাকে তহরা আল হেসি বাহ্যিক পবিত্রতা আমরা বলে থাকি এজন্য আল্লাহরবুল আলমিন কোরআনুল কেরিমে বলছেন ওয়াসিয়া বা ক্যাফা তহফের তুমি তোমার সয়াবকে তোমার পোশাক পরিচ্ছেদকে পবিত্র করো আপনারা জানেন যে একজন ব্যক্তি যখন সলাত আদায় করবে তার জন্য যে পোশাক পরিধান করবে সেটা পবিত্র হওয়া চাই অনুরূপভাবে তার দেহ পবিত্র হওয়া চাই এবং যে জায়গায় দাঁড়িয়ে সলাৎ আদায় করবে সেটাও পবিত্র হওয়া চাই তাহলে তার কাপড় পবিত্র হতে হবে তার সলাতের স্থান পবিত্র হতে হবে এবং তাকেও পবিত্র হতে হবে এজন্য এজন্যাস ভ্যান হু তা ছয় নম রায় বলছেন তোমরা যখন সলাৎ আদায়ের ইচ্ছা পোষণ করবে এবং উজুর কথা বলেছেন এজন্যই রসুল সাল্লিয়াম উজুকে সলাতের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছেন কারণ উজু ব্যতীত হবে না আর সলাৎ যার নাই তার জন্য জান্নাতের দরজাও বন্ধ শুধুও দর্শকবৃন্দ এই যে আপনি উজু করলেন এই উজুর মাধ্যমে আপনি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলি ধইলেন যেমন আপনি মুখমণ্ডপ ধইলেন দুই হাত পনির পর্যন্ত ধইলেন মাথা মাসেক করলেন এবং আপনি দুই পা টাকনা পর্যন্ত ধইলেন ধোয়ার অবস্থায় হলে আপনি ধুইয়ে নিলেন উঁজু হল উঁজুর ফরজগুলি আদায় করলেন তার সাথে যে সন্ন্যত সমূহ যদি আদায় করেন অর্থাৎ ও রসুল্লা সাল্লী সাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করেছেন ঠিক সেভাবেই যদি আপনি পবিত্রতা অর্জন করেন তাহলে আপনার উজু হবে ফিল উজু এটা বাহ্যিক পবিত্রতা এই উজুর সাথে সাথে আপনার বাহ্যিকভাবে পবিত্রতা অর্জিত হয়ে গেল সাথে সাথে আপনাকে অন্তর থেকেও পবিত্র হতে হবে আপনার তহারা আল মানবী যেটা অভ্যন্তরীণ পবিত্রতা আর্থিক পবিত্রতা সেটাও এখানে বড় দর্তব্য বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এজন রসুল সাল্লিউসাল্লাম সলাতের মতো গুরুত্বপূর্ণ আবাদতের শুরুতে তহারতকে আবশ্যকীয় শর্ত করে দিয়েছেন বাদে যখন উজু করবে বাহ্যিক পবিত্রতা হয়ে গেল এই বাহ্যিক পবিত্রতার সাথে সাথে অভ্যন্তরীণ পবিত্রতাকেও আবশ্যক করে দিয়েছেন রসুলসল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কেউ যদি উঁজু করে আর উজুটা স্মার্ক ফিল উজু ঠিকমতো হয় হওয়ার পরে যদি সে বলে আসাদু আল্লাহ ইহা ইহাদাহ শরিক আল্লাহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ আব্দু ও রসুল এই ক্যালিমাটি পাঠ করে তাহলে তার জন্য আল্লাহ রবাহ আলমিন বেহেস্তের আটো দরজা খুলে দিয়ে বলবেন যে কোন দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করতে পারো সোহানী এতে স্পষ্ট পাওয়া যায় যে রসুস আসলাম বাহ্যিক পবিত্রতার কথা যেমন গুরুত্ব করেছেন সাথে সাথে অন্তরের পবিত্রতার জন্য তৌহিদের মূল বক্তব্য ইমানের মূল দাবি সেখানে বাস্তবায়নের কথা বলেছেন কাজেই একজন ব্যক্তি যখন বাহ্যিক পবিত্রতা অর্জন করবে সাথে সাথে বলবে আসাদু আল্লাহ ইহাম্মদ এই ক্যালিমার মাধ্যমে তৌ হৈদের স্বীকৃতি দেবে রেসানতের স্বীকৃতি দেবে এর মাধ্যমে তার অন্তর্কে সে কুফুরীর কালিমা হতে শিরিকের কদর্য হতে মহাপাতক হতে মুনাফেকি হতে আত্মাকে পবিত্র করে ফেললো আর যখন আত্মাকে সে পবিত্র করে ফেলল তখন সে বাহ্যিক পবিত্র এবং অভ্যন্তরীণ পবিত্র দুই পবিত্রতা নিয়ে আল্লাহর দরবারে সে সলাৎ আদায়ে নিমগ্ন হল এই সলাতকেই বলা হয়েছে ইন্নামা ইউনাজে অরব্বা শুধুও দর্শকবৃন্দ উজু এটা কি পবিত্রতা অর্জন কিন্তু সেটা একটি আবাদত এবং এর মাধ্যমে আপনার অনেক নেকি রয়েছে আমরা জানি যেমনটি রসুল সাল আলীউসাল্লাম থেকে বর্ণার্সি তিনি নবী করি থেকে বনা করেন তার যেভাবে আদায় করার কথা প্রত্যেকটি অঙ্গ যেভাবে ধুইতে হবে সেভাবে সুনত অনুযায়ী তিন তিন বার করে ধুয়ে উজু করলায় তার শরীর থেকে গোনাসমূহ বের হয়ে যাবে হ্যাজা মিন তা এমনকি ওই গুনা তার নখের যে নখরের নিচ দিয়ে যে গোনা থাকে সেগুলি ঝরে যাবে সুফানুল্লাহ হাদিস মোসিম শরীফের শুধুও দর্শকবৃন্দ সময় নয় একটা বিরতির ছোট্ট বিরতিতে যাচ্ছি কেউ দূরে যাবেন না ফিরে আসব আপনাদের এ প্রিয় আলোচনায় বাকি অংশ সমাপ্ত করতে ধৈর্য ধরে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 রাসে আল্লা করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন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 রান সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশের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 প্রতি শনিবার রাত সাড়ে নচার বাংলাদেশে ইসমাইল খান জায়দ শেখ ফামা মুন্সি টু দা ও দেখুন ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত শুধুও দর্শকবিন্দু বিরতির পর আপনাদেরকে বাকি আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলতেছিলাম যে আপনার বাহ্যিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা দুটোই যেমন আবশ্যক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা রসুল সাল্লাহ আলী আসাল্লাম উজুর মাধ্যমে এবং উঁজুর পর দুয়া এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন উজু এটা কি পবিত্রতা অর্জন কিন্তু সেটাও একটি আবাদত এবং এর মাধ্যমে আপনার অনেক নেই রয়েছে আমরা জানি যেমনটি রসুল সাল্লাম থেকে বর্ণা আসছে তিনি নবী করিম সাল থেকে বর্ণা করেন যে ব্যক্তি উজু করল আর উজুটা সুন্দরভাবে করল অর্থাৎ উজুটা তার যেভাবে আদায় করার কথা প্রত্যেকটি অঙ্গ যেভাবে ধুইতে হবে সেভাবে সুনত অনুযায়ী তিন তিনবার করে ধুয়ে উজু করল হারাহু মিন তার শরীর থেকে গোনাসমূহ বের হয়ে যাবে হ্যাজা মিন তাহারে এমনকি ওই গোনা তার নখের যে নখরের নীচ দিয়ে যে গোনা থাকে সেগুলি ঝরে যাবে সুফানুল্লাহ হাদিসি মসিম শরীফের এখানে লক্ষণীয় যে এই যে গুনার গুনাসমূহ ঝরে যাওয়া এর অর্থ হচ্ছে মন্দার মাধ্যমে ছোট ছোট গুণা হতে পারে যখন মান্দা উজু করে উজুর মাধ্যমে সেগুলি আপনার ঝরে যায় এর জন্য আল্লাহ বলছেন ইনলিব মন্দা যখন নেই করে তখন তার ওই ছোট গুনাসমূহ কি হয়ে যায় মুসে যায় অন্যত্র রসুল সাল আলাম বলছেন তোমার জরা যদি কোনো গুণা হয়ে যায় ছোটো খাটো তাহলে সাথে সাথে তুমি নেকির কাজ করে নাও তাহলে তোমার ওই পিছনের নেকিটা পরে যেটা করছো নেকি ওই নেকিটা আগের তোমার গুণাকে মিটিয়ে দেবে মুছে দেবে গুণাকে উঠাইয়ে দেবে অর্থাৎ আপনি নিষ্পাপ হতে পারবেন নেকির মাধ্যমে অতএব এখানে গুনাসমূহ ঝরে যাওয়া অর্থ হচ্ছে সহিরার গুনাসমূহ ঝরে যাওয়া কিন্তু যারা কবিরা গুনাসমূহ করেন বলে আজাদুবিল্লাহ এই কবিরা গুনাসমূহতে মুক্তির উপায় হচ্ছে তবা তৌবা ব্যতীত মুক্তির কোনো উপায় নেই আর তৌবা হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা গুনাহার জন্য অর্ধসূচনা করা কোনরাই ওই গুনাহ করবেন না বলে জোর স্বীকৃতি প্রদান করা এরই নাম হচ্ছে তৌবা এই শর্তগুলি যদি তৌবার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার তৌবাটি তৌবা হিসেবে গণ্য হবে তবেই আপনি কবিরা গুন সমূহতে মুক্ত হতে পারবেন শুধুও দর্শক বিন্দু উজু এর ফজিরত সম্পর্কে আমরা জানতে পারি যে রসুল সালাহ আলী বলেছেন কেয়ামতের দিনে কিভাবে উজুর অঙ্গ প্রত্যঙ্গ সাথে থাকবে ঝিলিক মারতে থাকবে চমকাতে থাকবে আল্লাহ আকবর মা আয়সারদা রসুল্লাহ সাল আলীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি আপনার ওম্মদকে কেমন করে চিনবেন কেয়ামতের মাঠতে সকল বনী আদম সমবেত হবে সকল নবীর উম্মতেরা আসবে সবাই আসবে আপনি চিনবেন কেমন করে তখন রসুলসাল আয়সাম বলছেন বলো তো আয়েশা ওই যে এক পাল ঘোড়ার ভেতরে যদি কারো যদি কপালে চাঁদের মতো থাকে তাহলে কি তাকে চিনা যাবে না সহজ হবে না নিশ্চয়ই ঠিক আমার উম্মদ যারা থাকবে তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলি তারা উজু করতো সেগুলি নূরের মতো চমকাতে থাকবে আর আমি দেখেই বুঝবো এরা হলো আমার মৎস্য ভ্যানমা এজন্য আপনাকে যদি সত্যিকার অর্থেই রসুন প্রেমিক আপনি হয়ে থাকেন অরসিনের মহাব্বত যদি আপনার অন্তরে প্রথিত থাকে তাহলে আপনাকে অবশ্যই এই নেকির প্রতিযোগিতায় প্রবৃত্ত হতে হবে নচেত আপনি যতই অসিনের মহাব্বতের দাবিদার বলে নিজেকে উল্লেখ করুন না কেন মুক্তি আপনি পাবেন না কারণ কেয়ামতের কঠিন মাঠে যদি রসুলই আপনাকে না চিনেন যে রসুল এর পতাকাতলে আপনি উঠবেন যে রসুলের সাফা আত মুক্তির উপায় নেই যে রসুলসল্লাহ আলিউসাল্লাম সমস্ত ও নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ যে রসুলসলোল্লাহ আলিউসাল্লাম সর্বপ্রতম বেহেস্টে প্রবেশ করবেন সেই রসুল সাল্লামের ওম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার পরেও যারা আমরা গাফলতি করতেছি এবং সালাতের মতো গুরুত্বপূর্ণ আবাদত তহারতের মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন তার বিষয় থেকে গাফিল থাকতেছি সুদী ও দর্শক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি বেলা একজন হ্যাশি গোলাম ছিলেন কৃষ্ণ কাঁয় ছিলেন চেহারায় কোনো সৌন্দর্য ছিল না অথচ ইসলাম তাকে পছন্দ করেছে তার কাল্প দিয়ে তার আত্মাকে বিচার করে এর জন্য আল্লাহ রব্লাহমিন বলছেন তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি একারম সম্মানই আমার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি সংযমশীল পরহেজগার বেলাল ইবনে রবা হরদীয় আনহু পরেজগারির পরীক্ষায় তিনি এত উত্তীর্ণ হয়েছেন যার সফলতা সম্পর্কে আমরা জানতে পারি যে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বেলালকে বলছেন ইয়া বেলাল কি দিয়ে তুমি জান্নাতে তুমি অগ্রগামী হলে আমার আমি গত রাত জানাতে প্রবেশ করেছিলাম এবং আমি শুনতে পেলাম তু খাসা তে তোমার সে আওয়াজ ঠুকটুক করে আওয়াজ কিসে কিসে তোমাকে এই কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করল এবং তুমি অগ্রগামী হলে রসুল সাল আর সাহাবি বেলালকে জিজ্ঞাসা করছেন বেলাল বললেন তার অর্থ হল আজান দিয়ে তিনি দুই রেকাত নামাজ পড়তেন কখনো যদি আমার ভেঙে গেছে তখনই আমি উজু করে নিয়েছি তিনি দুটি আমলের কথা বললেন একটি আমল যখনই তিনি আজান দিতেন তখনই তিনি দুই রেখাত নামাজ পড়তেন আর যখনই তার উজু ভেঙ্গে যেত তখন তিনি উজু করতেন এটা স্পষ্ট প্রমাণ হয় যে এই যে স্পেশাল দুই রেখাত সলাদ এটা কি আমরা আজকে যদি বলি তাহলে দেখতে পাবো যে এই দুই রেখা সলাদ সম্পর্কে এত গাফলতি যে মসজিদে গিয়ে ঢুকছি কে বসে যাচ্ছি অথচ রসমসালাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে সেজন্য বসার আগে দুই সলাপ আদায় করে নেই অথচ আমরা তার উল্টা গিয়ে মসজিদে আগে বসি আগে পজিশন নেই তারপর উঠে গিয়ে দুই রেকাত নামাজ পড়ি এটা কেন বেলালিবিনের আবাহি আল্লাহ বলছেন যখনই আমি আজান দিয়েছি তখনই আমি দুই রেকাত নামাজ পড়ছি এতে এটাও প্রমাণ হয় যে মগরীবের আজানের পরেও বেলাল নদিয়াল দুই রেখা সুনত নামাজ পড়েছেন জামাতের আগে অথবা কেউ চাইলে মগরীবের নামাজের আগে দুই রেখা সুনত পড়তে পারেন এটা উত্তম হবে কেননা রসুলাম উৎসাহিত করেছেন এবং বেলাল ইবনেরাবাহ রাজিউল্লাহ আনহু যিনি মুবশ্মের বিল জন্না এ হাদিসারা সেই সাহাবি এই আমল করেছেন তা প্রমাণ পাওয়া যায় অনুরূপভাবে আরও একটি আমলের কথা বললেন যে তিনি উজু করতেন পবিত্রতার প্রতি যত্নবান ছিলেন সেখানে রসুল সলাল আয়সাম বললেন হা হা বেলাল এই দুটি কারণেই তুমি জান্নাতে আমার অগ্রণী হয়েছিলে শুধুও দর্শক বিন্দু এতে স্পষ্টত প্রমাণ হচ্ছে যে ইসলাম আপনার আমার বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক পরিচ্ছন্ন করতে অধিক যত্নবান ইসলামের এই মূল বক্তব্য যদি আমরা বাস্তবে হৃদয়ঙ্গম করি এবং এটার যথার্থ ইউটিলাইজ করতে পারি যথার্থ বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অন্তরকে পবিত্র করতে পারব বাহ্যিক পবিত্রতা অর্জন করতে পারব অনুরূপভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে ধন্য হব অথেব আমাদের উচিত পবিত্রতার প্রতি যত্নবান হওয়া এ কারণেই রসুল সাল আলী সাল্লাম অত্র হাদিসে বলেছেন তহুর সতরুল ইমান তহুর পবিত্রতা ইমানের অর্ধেক তার অর্থ হল পবিত্রতা না থাকলে ইমানের দাবি যথার্থ আদায় হবে না আপনি যে কোনো কর্ম করবেন সে কর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আসুন আমরা সত্য উপলব্ধি করি এবং সব সময় পবিত্রতার প্রতি যত্নবান হই চাহে সেটা বাহ্যিক হোক চাহে সেটা অভ্যন্তরীণ হোক সকল প্রকার নাপাকি হতে কদর্য হতে নিজেকে মুক্ত করে পবিত্রতার প্রতি আমরা জাগ্রত হই এবং বেলালিবিনহু যেরকম সুন্নতের প্রতি যত্নবান ছিলেন আমারও সেরকম যত্নবান হয়ে পবিত্রতম জীবনযাপন করি ইনশা আল্লাহ আল্লা সুবাহান আমাদেরকে ভালোবাসবেন তার ভালোবাসাবে ধন্য হব এই আহ্বান রেখে সকলের খ্যের ও আফিয়ত কামনা করে আজকের প্রতি বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কল্যাণের প্রতি কবুল করুন আমিন ওয় আখরুদআ রহামদুলিল্লাহ রবীলিন ওসলাল মহম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته আপনার আপনার পারে, অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই তিন এক জিবি চার নয় এ আর এ এক এক এক দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান আসসালাম আলাইকুম আমি পক্ষ থেকে এবং উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় পুনঃ সম্প্রচার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে বিস বাংলায়